मानवतार समाधान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 رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل إذا عملته أحبني الله وأحبني الناس فقال ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس পৃষ্টি বাংলার সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিসের ভবনে আপনাদেরকে স্বাগত আজকে যে হাদিসটি আমরা পাঠ করেছি যে হাদিসটি গুরুত্বপূর্ণ তবে হাদিসটির সনদ নিয়ে কিছু কথা থাকলেও এটি হাসান পর্যায়ের বিভিন্ন সাক্ষ্য প্রমাণে এটি হাসান পর্যায়ের হাদিস হিসাবে মহাদি সিনগুন উল্লেখ করেছেন গ্রহণযোগ্য হাদিস হিসাবে উল্লেখ করেছেন এ হাদিসটা সত্যিকার ত্যাগ অতীতিকা কি হতে পারে এবং কোন উপায়ে আমরা আল্লা সুহান হুয় তা আয়রার প্রিয় পাত্র হতে পারি এমন কি জগৎ চলার ক্ষেত্রে আমরা মানুষের প্রিয় ভাজন হতে পারি মানুষের স্নেহ নজর পেতে পারি সে পথ নির্দেশনা অত্র হাদিসটির মধ্যে পেশ করা হয়েছে সুতরাং আপনি বুঝতেই পারছেন হাদিসটা সংক্ষিপ্ত হলেও তার মর্ম সুগভীর আসুন একে একে আমরা তার তথ্য উদঘাটনে চেষ্টা করি প্রথমত কথা হলো যে আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা একজন মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহর ভালবাসা। স্নেহ করেই সৃষ্টি করেছেন বলেছেন খানাক্ত বিয়ে দা আমি নিজে হাতে বনি আদমকে সৃষ্টি করেছি এবং বলেছেন ও বানি আদম বনি আদমকে আমি সম্মানই করেছি এই সম্মানী বনি আদম যদি সম্মানের যথার্থ স্থানে থাকে তবেই সে সম্মান হিসেবে গণ্য হবে আল্লাহর কাছে পাকান্তরে সম্মানের যথার্থ স্থানে যদি না থাকে তাহলে আল্লাহ বলছেন জিন যাদের জন্য আল্লাহ রবাহ আলমিন জাহান্নামকে তৈরি করে রেখেছেন কেন আল্লাহ বিহা। তাদের কালবাসে তাদের বিবেক আছে কিন্তু বুঝে না ولهم اعين لا يبصرون بها تাদের চক্ষ আছে ولهم اذان لا يسمعون بها তাদের কর্ণ আছে অথচ তারা তদ্দারা শুনে না اولئك كنعام যেন চতুষ্কোর্ত যন্ত্রের মত بل هم ازل বরং টাচ ও অরনি কৃষ্ণ اولئك هم الغافلون আল্লাহর আলেম যেভাবে চাইবেন সেভাবেই আপনাকে ইমান এবং নেকা আমল করতে হবে ইমান এবং নেকামলের মধ্য দিয়ে আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন আর যদি আপনি ইমান ও আমল থেকে দূরে থাকেন আল্লাহর হকুমগুলি প্রতিপালন না করেন বরং শয়তানের পদাঙ্ক অনুসরণ করে জগৎকে সব কিছু মনে করে জাগতিক বিলাসিতার পিছনে মাতোয়ারা হয়ে যান তাহলে আপনার জন্য তো ধ্বংস অনিবার্য আল্লাহ আপনাকে আমাকে যাদেরকে যারা এ ধরনের ডাইভার্ট হয়ে যাবে তাদেরকে আল্লাহ পর্যন্তর সাথে তুলনা দিয়েছেন শুধুও দর্শক বিন্দু আল্লাহ রবিনের মধ্যে নিঃসন্দেহে যারা ইমান এনেছে গ্রহণযোগ্য আমল করেছে রহমানু রহমান তাদের জন্য আল্লাহরবুল্লা আলবিন দয়াম রহমান প্রেম দিয়ে দেবেন ভালোবাসা দিয়ে দেবেন আল্লাহর ভালোবাসার পাত্র আপনি হয়ে যাবেন যদি আপনি দুটি শর্ত পালন করেন এক নম্বর আপনার ইমান দুই নম্বর আমলে সোয়ালেহ ইমানটা হতো কোরআন ও সন্ন্যাহের মানদণ্ডে সঠিক নির্ভুল কুফুরি থেকে মুক্ত শিরিক থেকে মুক্ত বেদাতীয় অবান্তর আখিরা হতে মুক্ত অতঃপর আমলে সো আলেহ যাকে আমরা মেক আমল বলি এখানে নেক আমল বলতে ওই আমল যে আমলটা আল্লাহ সুহান ও তাহের কাছে গ্রহণ গ্রহণযোগ্য আল্লাহ যেটাকে গ্রহণ করবেন সেটাই হবে নেক আল্লাহ যেটা গ্রহণ করবেন না আপনার আমার দৃষ্টিতে যতই সুন্দর হোক না কেন সেটা কখনো নেক হিসাবে আখ্যায়িত হবে না আর নেক আমলের শর্তই হল আল্লাহর জন্য কর্মটি সম্বাদন করতে হবে এবং দুই নম্বর শর্ত হলো সেটি মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্নত মোতাবিক হতে হবে যদি রসুলের সন্নত মোতাবিক হয় তাহলে সেটা আমলে সালেহ অর্থাৎ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল ওয়ার্ক। আর যদি আপনার আমলটা এই দুই শর্তের বাইরে হয়ে যায় অর্থাৎ ইখলাস না থাকে অথবা ইখলাস আছে নিষ্ঠাবুধ আছে কিন্তু রসুলের তরিকার কোনো বালাই নাই। তাহলে আপনি কিন্তু নেক আমলকারী হিসেবে গণ্য হবেন না আর যতক্ষণ আপনি পূর্ণ ইমানদার অনেক কামলকারী হিসেবে গণ্য হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন না আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারবেন না শুধুও দর্শকবৃন্দ অত্র হাদিস আমাকে এমন আমল বলে দিন যে আমল করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং মানুষও ভালোবাসবে আসলে দুটি একত্রে পাওয়া বড়ই কঠিন দুটি একত্রে পাওয়া যায় না দুনিয়াতে যারা আল্লাহর ভালোবাসা পেয়েছেন তারা কিন্তু জাতির কাছ থেকে দীক্ষারের পাত্র হয়েছেন জাতি তাদেরকে দেশান্তর করেছে জাতি তাদেরকে আগুনে পড়ে মারার চেষ্টা করেছে জাতি তাদেরকে নদীতে ফেলে মারার চেষ্টা করেছে জাতি তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে জাতি অনেক নির্যাতন করেছে শুধু আল্লাহকে পাওয়ার প্রেমে এরা এগিয়েছিলেন বলে তাদের উপরে কঠিন পরীক্ষা নেমে এসেছে কিন্তু আপনি আল্লাহকেও পাইতে চান এবং মানুষের ভালোবাসাও পেতে চান এ কঠিন কাজ কি করে করবেন তাই আসুন এ ব্যাপারে রসুল আসলাম কি বলছে বলছেন ইজ হ্যাড দুনিয়া তুমি দুনিয়ার ব্যাপারে জহুদ করো এই দেহুদ এই জহুদ শব্দের অর্থ কী দুনিয়ার ব্যাপারে জহুদ করতে বলছেন আর এই জহুদ পাওয়া গেলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঘৃণা করে তার থেকে ফিরে যাওয়া এটাই হলো জহুদ আবেদানি করতে শরীয়তের পরিভাষায় যদি আমরা বলি তাহলে বলবোরা মানে যে বিষয়টি হালাল এবং সুদৃঢ় যে হালালের ব্যাপারে সন্দেহ নাই সন্দেহমত্য হালালটুকু প্রয়োজন মতো গ্রহণ করা প্রয়োজনের অতিরিক্ত ছেড়ে দেওয়া এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে বৈরাগ্যতার বিষয়টি যারা বলছেন যৌধ অর্থ বাড়ি ঘর সংসার স্ত্রীপুত্র কন্যা সব ছেড়ে দিয়ে বৈরাগী সেজে যেতে হবে সন্ন্যাসী সেজে যেতে হবে কন্ট্রোল করে কেটুকু না হলে নয় সেই হালাল গ্রহণের মধ্য দিয়ে আল্লাহর আবাদতে মুশকুল থাকা দুনিয়া আপনার জন্য আল্লাহ বলছেন ও খালা খালা খুব জমিনের উপরে যা কিছু আল্লাহ তৈরি করেছেন সব তো আমাদের জন্য আল্লাহ করেছেন আপনি নেবেন না কেন আল্লাহ বলছেন দুনিয়া তোমার প্রয়োজন আছে শুধুও দর্শক বৃন্দ দুনিয়ার পাওনা ভুলে যেত রসুল নিষেধ করেছেন দুনিয়ার প্রয়োজন আছে তাই আসুন আপাতত যাত্রী একটা ছোট্ট বিরতিতে বিরতির পর ফিরে আসব বাকি আলোচনায়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 बसंत बिस्टी जेमन सबूज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 আল কোরনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগনিত জীবনকে আলোকিত করেছে জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় সম্মানিত শুধু দর্শক বৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই প্রিয় দার্সে হাদিসের অমূল্য ভুবনে। বলতেছিলাম যে দুনিয়ার যে অংশটি আপনার প্রয়োজন সেটা নিতে হবে দুনিয়া আপনার জন্য ক্ষেত্র কিন্তু দুনিয়ার গোলাম হওয়া যাবে না এখানে ইসলামী জৌহদ আর সফি দর্শনের জোহদের সাথে পার্থক্য ইসলামী জৌহদ বলছে যে জরুরত বা প্রয়োজন অনুযায়ী আপনার যেটুকু প্রয়োজন সেটুকু নেবেন দুনিয়ায় বিলাসিতা করবেন দুনিয়ায় মাতাল হয়ে থাকবেন সে চেষ্টা আপনি করবেন না বরং আপনাকে অবশ্যই সংযত হয়ে জীবন জীবনযাপন করতে হবে আর সুফি দর্শন বলছে যে বাড়ি বাড়িঘর শ্রীপুত্র কন্যা বউ বিয়াশাদী সব ছেলে দিয়া একেবারে দেশান্তরিত হয়ে যাওয়া বৈরাগ্যতার পথ বেছে নেওয়া এই সন্ন্যাসী বা বৈরাগী এটা ইসলাম ধর্মের না রসুলসাল আলীসাল্লাম বলছেন দুনিয়া ইহাদা দুনিয়ার ব্যাপারে তুমি জহুদ করো অর্থাৎ দুনিয়ার বিষয়ে তুমি সতর্কতা অবলম্বন করো বেশি খেতে যেও না কম খাও হারাল ও হারামের ব্যাপারে কঠোরতা অবলম্বন করো এবং সাদা জীবন যাপন করো সহজ সরল জীবন তাহলে তুমি আল্লাহর ভালোবাসা পাবে এর উপায় কি আমরা বলবো প্রকৃত জাহেদ প্রকৃত পরহেজগার প্রকৃত সংযমশীল মানুষ তার পরিচয় কি এক নম্বরে সে হবে আল্লাহর উপর পূর্ণ তাওকারী আল্লাহর উপর ভরসাকারী আর এটাই ইয়া কেনা আবুদু ও ইয়া কেনা স্টাইন এই আয়াতের বাস্তবতা বলা যায় এই আয়াতের একান্ত দাবি আপনি যখন বললেন হে আল্লাহ কেবল মাত্র তোমারই আবাদত করি আর কেবল তোমারই কাছে সাহায্য চাই তখন আল্লাহর উপরে ভরসা তা অক্কুল আপনাকে করতে হবে আল্লাহ ফালি এত কালিলন মোমিনটাই কেবল আল্লাহর উপর তকুল করে চলে হা হুতাস চাই চাই ভাব আরো চাই এটা মোমিনদের বৈশিষ্ট্য না মোমিনরা যা পায় তারা অল্পে তুষ্ট থাকার চেষ্টা করে তাদের যদি কোনো সম্পদ বা কোনো সন্তান হারিয়ে যায় এটা আল্লাহর পরীক্ষা আল্লাহ রব্বুল্লা আলমিন কাউকে সন্তান দেন আবার নিয়ে নেন কাউকে সম্পদ দেন আবার নিয়ে নেন এটা আল্লাহ রবুল্লাহ আলমিন করে থাকেন আল্লাহর অমুক বিধান সকালবেলার ধনী ঋতুই ফকির সন্ধ্যা বেলা কত লোককে আমরা দেখেছি আমাদের জীবন চলার পথে ত্রিবৃত্ত সম্পদের মালিক আবার দেখা গেছে সে পথে পথে ঘুরে বেড়াচ্ছে কিছুই খাবার পাচ্ছে না এই যে অবস্থা আল্লাহ রব্বুল্লাহ এভাবে এভাবেই রূপান্তরিত করেন আল্লাহ বলছেন তিলকেল ইয়াম নাস এভাবেই দিনের আবর্তন বিবর্তন পরিবর্তন আমি করে থাকি মানুষের মধ্যে যখন একজন মুমিন সত্যিকার পর হেজগার হবে সে তখন আল্লাহর ফয়সালা পাওলে সম্পদ হারিয়ে গেছে বলবে ইনা ইনাহং তার সন্তান হারিয়ে গেছে বলবে ইন্না ইহি রাজং সে কিন্তু আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে সে হাহুতাশ করবে না রসুল্লাহ সাল্লিউসাল্লাম এর জনৈকা কন্যা তাকে ডাকলেন দেখে বললেন আসুন সন্তানটা ছটফট করছে রসুল সাল্লাহ আলীসাল্লাম দুধকে বলে দিলেন তুমি যাও গিয়ে বলো ইস ভেরিবি তুমি সবর এখতিয়ার করো এবং তুমি আল্লাহর কাছে এ বিনিময়ে যাও পরেক্ষণে আবার দুধ পাঠালেন রসুলসল্লাহ ইসলাম তার সিপ নিলেন গিয়ে দেখলেন তার ওই নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রসুল কুলে নিলেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি এসে গেল তখন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদছেন কেন আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আপনি কাঁদছেন রসুলাম বললেন না আমি আল্লাহর ফয়সাল্লাতে সন্তুষ্ট আমি কাচ্ছি এটা হচ্ছে প্রাকৃতিকভাবে এই যে মোহাব্বত মোহাব্বতের দাবি চোখের পানি আসা রসুলাম বললেন ইমা আলাহ মা وكل شيء عنده باجل مسمى ان لله ما اخذ وجانيه يسن تعالى رب العالمين ني يسن وله ما اعطى دبং যা দিয়েছেন সেটাutar প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের চূড়ান্ত ajal পরিণতি আল্লাহ رب العالمين এর কাছে কাটি যেতে হবে এজন্য ईमानदार সন্তান হারালে সম্পদ হারালে ধৈর্য ধারণ করবে এবং সে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহর কাছে চাইবে আল্লাহর দোয়া থেকে কখনো সে মহরুম হবে না আল্লাহর দোয়ার বেলায় সে নিরাশ হবে না যেমন করে নবী বলছিলেন এখন হে আল্লাহ আমি তোমার কাছে দোয়ার বেলায় নিরাশ নই হতাশ নই তোমার ভান্ডার বড় তুমি চাইলে দিতে পারো যারা সত্যিকার অর্থে আল্লা প্রেমিক হবেন যারা সত্যিকার অর্থে জাহেদ বা হেজগার হবেনা আবেদ হবেন তারা কিন্তু তাদের কাছে একজন এসে প্রশংসা করবে আর তারা ফুলে যাবেন তা নয় আবার কেউ তাদেরকে বর্ষনা করবে নিন্দাবাদ করবে গালবন্দ করবে সেখানে তারা বেঁকে বসবেন তা নয় বরং তারা সংযমশীলতার সাথে চলে থাকবেন প্রশংসা করলেও কিছু আসে যায় না নিন্দাবাদ করলেও কিছু আসে যায় না বরং তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে অটল ও অবিচল থেকে ধীরভাবে চলবেন কোনো অবস্থাতেই পা হেলাবেন না এটা হচ্ছে প্রকৃত জাহেদ পর হেজগার মানুষের বৈশিষ্ট্য শুধুও দর্শকবৃন্দ আমরা আগেই বলেছি যে সফি দর্শনে যে জৌহুদের কথা বলা হয়ে থাকে এই জৌহদ কখনো ইসলাম অ্যাকসেপ্ট করে না যদিও এই হাদিস নিয়ে কথা বলেছি যে হাদিসটি নিয়ে মহাদ্রিস মন্তব্য করেছেন তবে এটাকে হাসান পর্যায়ের বিভিন্ন সওয়াহিদার হাসান পর্যায়ের হাদিস হিসেবে উল্লেখ করেছেন আমি ব্যাখ্যা এই জন্য গেলাম যে এর ভিতরে কিছু শিক্ষণীয় রয়েছে প্রকৃত জহুদ আর বানাওয়ট জহুদ এর ভিতরে পার্থক্য নির্ণয় করা সম্ভব হবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সুফি দর্শনে যে জহুদের নামে বৈরাগ্যতার যে হিড়িক পড়েছে মানুষ মা খবর নিচ্ছে না মানুষ তার স্ত্রীর খবর নিচ্ছে না আবার স্ত্রীরও বই রাগিনী হয়ে যাচ্ছে তারও স্বামীর খবর নিচ্ছে না সন্তানের খবর নিচ্ছে না কেউ কারো দায়িত্ব আদায় করছে না এ দায়িত্ব মুক্ত হয়ে সে নিজেকে সাধু বলবে এটার নাম তো সাধুতা নয় জগৎ সংসারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ভালো মন্দ সব কিছু দিয়েছেন এই ভালো মধ্যে থেকে মন্দ থেকে নিবৃত থাকা মন্দ থেকে মুক্ত থাকা এটাই হচ্ছে প্রকৃত সাধুতা একজন ব্যক্তি যদি নির্দিষ্ট একটি খাঁচায় বন্দি হইয়া সে ওখানে থাকে আর বলে যে আমি বেগানা নারীকে দেখি না আমার ভিতরে হারাম নাই, আমার ভিতরে অন্যায় নাই। আমি বলবো বাবা আপনি কি ওই বেগানা নারীদের মার্কেটে গেছেন আপনি কি বেলাল্লাপোনার ওই মাঝখানে গেছেন আপনি কি জগৎ সংসারের কদর্যের মাঝখানে গেছেন যদি গিয়ে থাকেন যাওয়ার পরে যদি দেখেন যে হ্যাঁ ওই অন্যায় দেখেছি ওইসব অন্যায় প্রত্যক্ষ করেছি আর চোখ নিম্নগামী করে তওবা করে ফিরে চলে আসছি সাধু আপনি আপনি সৎ আপনি প্রকৃত জাহেদ প্রকৃত পরহেজগার কিন্তু আপনি তা করে যদি নিজে চোখ বন্ধ করে যদি বলেন আমি যখন কানা পদ যখন দেখি না কেউ বুধয় দেখে না এর নাম সাধুতা নয় এর নাম হচ্ছে বৈরাগ্যতা আর ইসলামী বৈরাগ্যতার কোনো স্থান নেই এক করে প্রশ্ন হচ্ছে ও আপনি কিভাবে এই মর্যাদা অর্জন করতে পারবেন প্রকৃত হতে পারবেন আপনার প্রয়োজন গ্রহণ করার পর অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে থাকবেন আপনি সাবধানতা সতর্কতার সাথে চলতে পারবেন এর উপায় কি আমরা বলবো প্রকৃত জাহেদ হতে গেলে প্রথমে আকারকে স্মরণ করতে হবে আখারাতের জবাবদেহি তার স্মরণ একজন মানুষকে পরিবর্তন করে একজন মানুষকে সংযম করে আর খেরাতের চিন্তা যখন ভিতরে আসবে যে আমাকে তো আসামির গ্যাট করায় তাড়াতে হবে এবং সেদিন আল্লাহ রবুল্লা আলমিন আমার বিচার করবে তখনই মানুষ চলার সময় সংযত হয়ে চলবে দুই নম্বরে দুনিয়ার ভোগ বিলাস এবং আত্মাকে গাফিল করে দেয় আত্মাকে ধ্বংস করে দেয় এমন সব অশ্লীলতা এমন সব হারাম এমন সব কাজ সবগুলি থেকে আপনাকে মুক্ত থাকতে হবে আপনি যদি মুক্ত থাকতে পারেন তাহলে আপনি কালবে সেিমের অধিকারী হবেন কালবে সেিমের অধিকারী হলে আপনি প্রকৃত জাহেদ হিসাবে গণ্য হবেন দুনিয়ার পিছনে যারা লেগে যায় দুনিয়ার পিছনে তারা কষ্ট করে সময় দেয় শ্রম দে মেহনত করে কিন্তু তারা এটা জানে না যে দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়াকে যারা মূল মনে করে দুনিয়ার গুলামে পরিণত হয়েছে তারা ওই রকম মাকড়সার জালকে বিশাল অট্টালিকা মনে করছে তাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে শুধুও দর্শকবৃন্দ চতুর্থত আমরা বলব দুনিয়া এর পিছনে আপনি যা কিছু দেবেন তা কিন্তু আপনাকে নষ্ট করবে আর যদি এর মধ্য থেকে আপনি আল্লাহর জন্য কিছু করতে পারেন এটাই আপনার আমল্যময় থাকবে এজন্য আল্লাহ রব্বুরা আরম বলছেন যে সমস্ত মানুষরা শুধু দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া দিয়ে দেই দুনিয়া আল্লাহর বলে তাদেরকে দেন যারা কাফের মোশ্রিক তারা দুনিয়ায় বাহাদুরি করছে নেতৃত্ব করছে কিন্তু আল্লাহ তো সেদিন বলবেন এই রুনিয়ায় যারা অহংকার করে তর্জন তর্জন করেছে কোথায় তারা কে সেদিন রাজত্বের মালিক হবে লিমানিল মুল কলিও রাজত্বের মালিক হবে কে একমাত্র ভ্যান হো তাহার টু শব্দ করার ক্ষমতা কারোর থাকবে না সুতরাং এই দুনিয়া আর লতের পিছনে না ঘুরে আখারাতের জন্য যদি করেন আল্লাহ বলছেন একদল বলে ওখিনা আল্লাহ তুমি আমাদের দুনিয়া সুন্দর করাও এবং আখারাত আমাদের সুন্দর করো আর জাহান্ন আজাব থেকে বাঁচাও এরাই হলো আল্লাহর কাছে প্রশংসিত ব্যক্তি অতএব আপনি আল্লাহর কাছে প্রশংসিত হওয়ার জন্য আপনাকে ওই মর্মে কর্মসম্পাদন করতে হবে শুধু ও দর্শকবৃন্দ আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর ভালবাসা পেতে চাই তাহলে আমাদেরকে ইমানদার হতে হবে আমাদেরকে আমলে সালেখ করতে হবে এবং আমাদেরকে প্রয়োজন মতো দুনিয়া ব্যবহার করতে হবে কিন্তু দুনিয়ার গোলামে পরিণত হওয়া যাবে না আর বৈরাগ্যতার স্থান ইসলামে নেই এই সত্য উপলব্ধি করি এবং সেই মর্মে আমরা আল্লাহর প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করি الله سبحانه وتعالى اپنك اماك شئبهبه التطيقهه خطي ايمان دان هوار توفق دان کرون ابن جاغوتك جوتو قدرجو اسے مويلاء برجونا اسے شب قلتك الله رب العالمين اما دشکولك حفاظت کرون آمین وآخر دعوان ان الحمد لله رب العالمين سبحانك اللهم ومحمدك اشهدو ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله على نبينا محمد ওয়াব আজমাইন আসসালামক রহমাত ববরকত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 समाधान के समर्थन डोनेशन पोस्ट कोड थ्री जीरो